ধুমপান ও রোমাঞ্চকর কিছু ডয়েল এর জন্ম বাইশে মে আঠারোশো সালে স্কটল্যান্ডের রাজধানী এডেনবারে डातरिक आजकल कहनी प्रथम प्रकाशित है कलेय मैगज तीन साल एक अक्टोबर आजकल गल्पाठे गल्पे सूत्रधार अमित शुरू हो नव बिल्डर বসে আমার বন্ধু ঠেলে তার অবর্তমানে আমার মত ক্রিমিনাল এক্সপার্টদের কাছে লন্ডন শহর বড্ড একঘেয়ে হয়ে উঠছে এ আবার কেমন কথাবার্তা একটা বিপজ্জনক ক্রিমিনাল মারা গেছে মানুষ হাঁপ ছেড়ে মেচেছে তা অবশ্য ঠিক কিন্তু এই লোকটা চলে গিয়ে আমার পেশার বারোটা বাজিয়ে দিয়েছে ওই প্রখর শয়তানি বুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক ও জিনিস ইউরোপে অন্য কোথাও পাবে না লোকটা জাল বোনে হয়তো তুমি কাগজে দেখলে কোথাও একটা চুরি হয়েছে তারপর কোথাও চিন্তায় কোথাও আবার ভাঙচুর আপাত দৃষ্টিতে মনে হবে ছুটকো ছাটকা ঝামেলা কিন্তু তলিয়ে দেখলেই বুঝবে এটা একটা অপরাধের কনসার্ট আর মরিয়াটি তার এক এবং অদ্বিতীয় পরিচালক টান দিচ্ছে তারপরেই শুনলাম নিচের দরজায় দমাদ্দম ধাক্কার শব্দ যেই এসে থাকুক না কেন তা দেখছি বেজায় তাঁরা দরজা খুলে দিতেই শুনলাম কেউ দুরদার শব্দ করে ছুটে আসছে এক একবারে দু তিনটে করে সিঁড়ি টপকে সেকেন্ড পাঁচ পরে আমাদের ড্রয়িং রুমের দরজাটা এক ধাক্কায় হাট করে খুলে ঘরে ঢুকলেন একজন অল্প বয়সী পুরুষ উস্কো খুস্কো চুল আর ফ্যাকাশে মেরে যাওয়া মুখ দেখেই বুঝলাম ভদ্রলোক বেশ অশান্তির মধ্যে রয়েছেন আমাদের জিজ্ঞাসু দৃষ্টি দেখে উনি বোধহয় বুঝলেন যে এইভাবে কারোর বসার ঘরে উদয় হওয়াটা ঠিক নয় উনি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে হোমসের দিকে তাকিয়ে বললেন আমি মাফ করবেন মিস্টার হোমস আমার মানসিক অবস্থার কথা শুনলে বুঝতে পারবেন আমি কেন এরমভাবে হুড়মুড়িয়ে আপনার ঘরে উপস্থিত হলাম আমি হতভাগ্য জন হ্যাক্টার ম্যাকেন আ আপনি একটু শান্ত হন মিস্টার ম্যাহফালেন আপনি প্লিজ একটু শান্ত হন আপনার সিগারেট চলে কি না চললে ক্ষতি নেই একটু জিরিয়ে নিলেই বেটার ফিল করবেন না হলে আমার বন্ধু ডক্টর ওয়াটসেন আবার এক্ষুনি আপনাকে স্যালেডিভ প্রেসক্রাইব করে বসবেন জাগে একটু ঠান্ডা হয়ে বসুন যা গরম পড়েছে তাতে দিশেহারা হয়ে পড়াটাই স্বাভাবিক আপনি যেভাবে আপনার নাম বললেন তাতে মনে হল আপনাকে আমাদের চেনা উচিত কিন্তু আপনার ব্যাপারে আমরা তেমন কিছুই জানি না সরি শুধু এটুকু জানি যে আপনি সোলিসিটার ব্যাচেলার ফ্রি মেডিসিন এবং অ্যাস্তমার রোগী একটু সুস্থ বোধ করলে যা বলার খুলে বলুন আমরা ওয়েট করছি জন হ্যাক্টর মালেনের চোয়ালটা নেমে একটা বড়ো সড়ো সৃষ্টি করল হোমসের সঙ্গে থেকে থেকে আমিও এখন অবজারভেশন ডিডাকশনের ইকুয়েশনটা অল্প অল্প বুঝি थिर उलोझुलो पोशा ही देत हाथी आईनी कागजपत्रा सन्देह नहीं घड़े झोलाज और हाँपानो देखे जन्म फाल ढोक गल सबकट कथाई एक् भाग सठीक मिस्टर निजे परिचय जो करी मुहूर्ते लंडन शहरे हमारे दुर्भाग्यवान को मानूष अपनी खुजे पाँच अपन का हाथ जोड़ी मिस्टर होमस आप सबकिछान आगे जो हमारे पुलिस ग्रेप्तार करनी प्लीज प्लीज सत्यि खुँजे बैर सबाई के जान कर केसर दायित्व नीन तेल जेले जो कपत्ति नहीं কারণ আমি জানি আপনার হাত ধরেই আসল ঘটনাটা প্রকাশিত হবে গ্রেপ্তার করা হবে কোন অপরাধে জোনাস খুনের অপরাধে এই খানিক আগেই আমি আমার বন্ধু ডক্টর ওয়াটসন কে বলছিলাম যে লন্ডন আর লন্ডনের কাগজ থেকে গা গরম করা খবর পুরো উবে গিয়েছে আর আর তারপরেই আপনি এই রহস্য নিয়ে উপস্থিত হলেন জনমুখ ফালেন কাঁপা কাঁপা হাতে টেবিলের ওপর পড়ে থাকা ডেলি টেলিগ্রাফের একটা পাতা বের করে দিয়ে বললেন এই এই যে যে একবার পড়লেই পারবেন। কেন কেন সাত সকালে এখানে এসে আপনাদের সাহায্য চাইছে। আর কেন লন্ডন শহরে আমার নাম এতক্ষণে সব পাই জেনে গিয়েছে আমি দেখলাম বড় বড় অক্ষরে ছাপা রয়েছে একটা লাইন নরবোর্ড রহস্য খুনের আশঙ্কা समाधान सूत्र पुलिस हाथ चोक बुलिये भावल खुन मामल में क्लू नहीं कब कटा क्लू हमें अपराधी सब्यस्त करोमस और निश्चित से सब समाधान सूत्र धरे पुलिस हमारे अल्प समय मध्य फिल्बे লন্ডন ব্রিজ থেকে আসার সময় একজনকে আমার পিছু পিছু আসতেও দেখেছি হয়তো হয়তো এতক্ষণে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়ে গেছে পাচ্ছি না পাচ্ছি আমার মা আমি জানি না আমি জানি না আমার মা এই খবর শুনে বা পড়ে কি করবেন কিভাবে দাঁড়াবো আমি মায়ের সামনে কীভাবে দাঁড়াবো আদৌ আদৌ দাঁড়াতে পারবো কি আমার জন্য তাকে কি লজ্জায় করতে হবে তুমি ওই খবরটা একটু পড়ে শোনাবে প্লিজ হ্যাঁ নিশ্চয়ই গতকাল গভীর রাত বা আজ কাক ভরে লোয়ার নরবুর্ডে একটি ঘটনা ঘটেছে পুলিশের অনুমান অনুযায়ী যার পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে এই অঞ্চলের সিডেনহ্যাম রোডের ডিপ ডেন হাউসে থাকতেন জোনাস ওল্ডেকার এই অবিবাহিত মানুষটিকে ঘিরেই রহস্য তৈরি হয়েছে বিল্ডার হিসেবে মিস্টার ওল্ডেকার যথেষ্ট খ্যাতি আছে যদিও তিনি কারোর সাথে খুব একটা মেলামেশা করতেন না ব্যক্তিজীবন ও পেশা উভয় ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করতেন তাঁর সকম উদ্ভট প্রকৃতি ছিল বলে জানা গিয়েছে গত কয়েক বছরে কোনো অজ্ঞাত কারণে তিনি নিজের কাজকর্ম গুটিয়ে এনেছিলেন তার বাড়ির পিছনে ছিল একটি কাঠের গোদাম গতকাল রাত ১২টা নাগাদ তার একাংশে আগুন লাগে দমকল বাহিনী অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছয় কিন্তু স্তূপাকৃত কাঠ পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি अग्निकाण्ड के नीछक दुर्घटना हिस्से क्योंकि कैकटी तथ्यु मन हर पे गुरुतर अपराध दमकल आसार पर अग्निकाण्डे समय मिस्टर ओल्डेकर के खुजे पा जा घर सिंधुक खोला अवस्थाएं पावा चारपाशे छड़िए छिटी एकाधिक जरूर कागज पत्रनार अवस्था देख बोझा जाए जा कहीं विश्राम न ঘরে সর্বত্রই ছিল ধস্তাধস্তির চিহ্ন এবং কোনো কোন জায়গায় রক্তের ছিটে পোটা দাগ এছাড়া ঘরে পাওয়া যায় কাঠের একটি ভারী ওয়াকিং স্টিক যার হ্যান্ডলে রক্তের ছাপ রয়েছে গতকাল বেশ রাতে জোনাস ওলডেকারের ঘরে জন হ্যাক্টর মকফালেন নামে এক সলিসিটার আসেন জন হ্যাক্টর মক ফালেন লন্ডনের ফার্ম গ্র্যাম অ্যান্ড মকফালেনের জুনিয়র পার্টনার এবং তিনি এই ছড়িটির মালিক পুলিশের দাবি তাদের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য প্রমাণ রয়েছে জোরালো মোটিভের আঁচও তারা পেয়েছেন খুব নিশ্চিতভাবেই বলা যায় এই কেসে আরও নতুন এবং চমকপ্রদ তথ্য আমরা শীঘ্রই জানতে পারব প্রেসে পাতা যাওয়ার আগে নিশ্চিতভাবে বলা যায় মিস্টার জন হ্যাক্টর মালিনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাকে আটক করা না হয়ে থাকলে অচিরেই করা হবে আগুন নেভার পর ছাইয়ের গাদার মধ্যে দগ্ধ দেহাবো শেষ পাওয়া গিয়েছে তদন্তকারী দলের মতে মিস্টার ওল্ড একার নিজের বেডরুমেই লাঠির আঘাতে খুন হন এবং তারপর তার ঘরের কাগজপত্র ওলটপালট করা হয় এরপর তাঁর মৃতদেহ টেনে হিঁচড়ে বয়ে নিয়ে গিয়ে কাঠের স্তূপের ওপর রেখে অপরাধের সমস্ত চিহ্ন মুছে দেওয়ার জন্য অগ্নিসংযোগ করা হয় স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর স্ট্রেড এই তদন্তের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ এই পুলিশ কর্মী স্বভাবসিদ্ধ নিষ্ঠা সহকারে তদন্ত করছেন তার আশা এই কেসে দ্রুত নিষ্পত্তি হবে হোমস আর্মচেয়ারে আধবোঝা চোখে এলিয়ে বসেছিল প্রতিবেদনটা পড়া শেষ করতেই সোজা হয়ে উঠে বসল সেই ধারালো হাসিটা হোমসের ঠোঁটের কোনায় খেলতে শুরু করেছে ওয়াটসন। আপনার এই কেসটা নিঃসন্দেহে তবে একটা কথা আমার মাথায় ঢুকছে না খবরের কাগজ বলছে আপনি নিজেও বলছেন যে সমস্ত তথ্য প্রমাণ আপনার বিরুদ্ধে পুলিশ আপনার নামে ওয়ারেন্টও বের করেছে তা সত্ত্বেও এখনও আপনাকে ग्रेफ्तारोमसिथरिंगन लजे थी गोल्डिकम सार दे रोडर एक होटेले काटाई ए बेपारे हमें किनतम ना खबरता पेलम ट्रेने सकाले खबर कागज पढ़ते गए तक बुझल আমি একটা সাংঘাতিক জালে বিস্ত্রীভাবে জড়িয়ে গিয়েছি অগ্রপশ্চাৎ না ভেবে আপনার এখানে চলে এসছি গ্রেশম বিল্ডিংয়ে আমার অফিসে বা ব্ল্যাক বাড়িতে থাকলে এতক্ষণে আমার হাতে হাত খরা পড়তোই এইটু আগে আপনাকে বললাম না লন্ডন ব্রিজ স্টেশন থেকে একটা লোক আমার অনুসরণ করছিল হয়তো হো হয়তো না হয়তো না হয়তো না ও পুলিশেরই লোক ও জেনে গিয়েছে আমি কোথায় আছি পুলিশ আমার জন্য অপেক্ষা করছে ए, आमार आमार मिस्टर, मिस्टर दरजार बेल झाकते भारी पायर आवाज पेल कैक मुहूर्त पर ही दरजा खेले बसार घर इसे ढुकल ইন্সপেক্টর স্ট্রেট এবং তার পেছনে আরো দুজন উর্দিধারী পুলিশ কোনো ভনিতা না করেই আমাদের প্রথম অতিথির দিকে তাকিয়েল স্ট্রেট বললেন আপনি খুনের ঘটনায় আপনাকে গ্রেপ্তার করা হল হ্যাঁ তো এই কথাগুলো যেন ম্যাকফার্লেনের প্রাণ শক্তি শুষে নিল কাঁপতে থাকা শরীরটা পাশের চেয়ারের ধপ করে বসে পড়ল চেয়ারটা না থাকলে উনি বোধহয় মেঝেতেই হুমড়ি খেয়ে পড়তেন এবার হোমস চেয়ার ছেড়ে উঠে লেস্ট্রেডকে অনুরোধের সুরে বলল লেস্ট্রেড এটা অত্যন্ত ইন্টারেস্টিং এক মামলা এই ভদ্রলোক আমায় পুরো ঘটনাটা খুলে বলতে যাচ্ছিলেন এমন সময় তোমরা এসে পড়লে দোহাই তোমার আমাদের আধ ঘন্টা দাও কথা দিচ্ছি এই আধ ঘন্টা রহস্যের সমাধানে সাহায্য করবে হুম রহস্যের সমাধান রহস্যের সমাধান একরকম হয়েই গেছে জানি না এর মধ্যে আপনি নতুন কি খুঁজে পাবেন ওয়াটেবার মিস্টার হোমস এর আগে কয়েকটা কেসে আপনার সাহায্য পেয়েছি সেই সম্পর্কের খাতেরই আপনাকে আধ ঘন্টা দিচ্ছি তবে ইনি এখন যা বলবেন সেটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রমাণ হিসেবে তার বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে সুতরাং মিস্টার ম্যাকফলেন যা বলার ভেবে চিনতে বলুন আধ ঘন্টার বেশি এক মিনিটও আপনাকে দিতে পারব না মিস্টার মাইফ সেকেন্ড পাঁচ এক বন্ধ করে ঘটনা প্রবাহ মনে মনে সাজিয়ে নিলেন তারপর শুরু হলো জোনাস ওল্ড একার সাথে তার সাক্ষাতের বিচিত্র কাহিনী আমি ওল্ডএকারকে ব্যক্তিগতভাবে চিনতাম না যদিও তার নামটা আমি জানতাম আমার বাবা মায়ের সাথে তার একসময় সম্পর্ক ছিল সাম্প্রতিককালে তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি গতকাল দুপুর তিনটে নাগাদ हठाते ही लंडन अफि उस्थित हलन हिजिबी लेख भर्तीलाा कागजारेबि रेखे बी से ना कि रिली जान से एक पकापोक्त आईनी डक्यूमेंटे परिणत करी पेपरगुलर संगे रही है भद्रलोक देखल नाछोड़बंदा बोलें जतरी कर बस थकबें मक्केल बोले कथा क्च तो करते ही ज शुरू कर देखे स्तम्भित देखी जोलडेकर निजे समस्त सम्पत्ति लिखे दी चाहे प्रथम ट भालम भूल देखी एट होते ही দু তিনবার পড়ার পর মনে হল না আমার চোখ তো আমাকে দিচ্ছে না তারা চেহারা মুক্তা ছুঁচলো মতো আমি রীতিমতো বমকি গেছি দেখে মিস্টার ওল্লিকার বললেন যে খাগোজের লেখা কথাগুলো একদম সত্যি উনি ব্যাচেলার মানুষ एक्काले हमारा बात भलो आलाप छो कर्मठ और आो दश रकमें प्रशंसा सूचक विशेषणे भरिए बोलें जे हमी ना कि विशाल सम्पत् योग्य दावीदार सम्पत्ति ना कि निरापदे थे गोटा बेपारखो विश्वास ना को क्रमे धन्यवाद जान बिल तैरी कर लैशबुद हलोमी सी नील रंगा डक्यूमेंटा हिल আমার বাড়িতে কিছু আইনি কাগজপত্র রয়েছে এই ধরো বিল্ডিং লিজ মডগেজের মতো কিছু লিগাল ডকুমেন্ট এখন তো তুমি আমার সম্পত্তি ওয়ারিস তাই এই বিষয়গুলো তোমার জেনে দেওয়া উচিত এ কাজ করো আজ রাতে আমার বাড়িতে চলে এসো আমি তোমাকে সব বুঝিয়ে দেবো না না না আমি কিন্তু টেক আনসার তোমাকে আসতেই হবে হ্যাঁ তুমি তো এখন আমার জীবনের একটা অংশ আজ ভালো কথা এই সম্পত্তির কথাটা তোমার মা বাবাকে কিন্তু এখনো জানিও না ধীরেসতে বলো কিচ্ছু বলতে পারলাম না করে দিচ্ছেন তার এই কথাটুকু তো মেনে নেওয়াই যায় হাজার হোক ব্যানিফ্যাক্টর বলে কথা তার খেয়াল খুশি মানতেই হবে আমার মন বলছিল কাজ গোটাতে গোটাতে দেরি হবে तड़ीतम जो कि जरूरी क्या इसे पड़े कौन बाड़ी, बाड़ी फिरब ठीक नहीं मिस्टर उल्लेकर सपरमें रानागदी जेतेड़ी चिंतम ना ठिकाना देखे रास्ता खुँजे बैर से तल्लाटे पोछते एक दी हो गई साढ़े नटा नागदी पौछई क्या देखीट मिस्टर मैक अपन बाड़ दरजा क्या खुले दें একজন মাঝবয়সী মহিলা ওর হাউস কিপার নাম জানতেন হ্যাঁ হ্যাঁ বসার ঘরে নিয়ে গেলেন দেখলাম টেবিলে সাপারের বন্দোবস্ত করা হয়েছে আয়োজন যদিও খুব সামান্যই ছিল খাওয়া দাওয়ার পর মিস্টার ওল্ডেকার আমায় নিজের বেডরুমে নিয়ে গেলেন ख रही है एक जादरिल सिंदुक उन्नी एक गा कागज बैरें से माजरतर उल्लेकर बलें हाउस कीपार महिला विश्राम नित रातना बेडरूम एक फ्रेंच उडो खोल से बड़िए ज खूब क्लान लागाम हाउस की कारण बेनर आगे मिस्टर ओल्डिकर से तुले दें घर झेड़े बड़नर समय য়াকিং স্টিকটা এদিক ওদিক তাকিয়ে পেলাম না এর পর আর আমি সেখানে থাকিনি মিস্টার হোমস বাড়ি থেকে বেরোনোর সময় দেখেছিলাম সিন্ধুকের পাল্লা খোলা বিভিন্ন কাগজপত্র টেবিলের উপর রাখা আছে রাত হয়ে যাওয়ায় আর ব্ল্যাক হিট ফিরতে পারেনি রাতটা কাটাই এনার্লিয়া ওল্ডিকারের সাথে আর কোনো রকম যোগাযোগ হয়নি বেশ ধরেই ঘড়ির দিকে তাকাচ্ছিলেন জনমালেনের কথা সে সময় মাত্র গা দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন আপনার আর কোনো প্রশ্ন আছে মিস্টার হোমস এখানে আর কিছু নেই ব্ল্যাক যাওয়ার পর থাকতে পারে এই হাসি হাসে না প্লিস্ট্রিট মাথা নিচু করে কয়েক সেকেন্ড কি যেন ভাবলেন তারপর গলায় পুলিশ গাম্ভীর্য ফুটিয়ে তুলে বললেন আমার এই দুজন নিয়ে যাবে গাড়ি নিচে অপেক্ষা করছে হোমস দেখলাম উইলের খসড়াটা উল্টে পাল্টে দেখছে খানিক পরে খসড়া গুলো দিকে এগিয়ে দিয়ে হোমস বলল। এই কাট কাট আইনি পরিভাষার মধ্যে অনেক কিছু রয়েছে দেখো তো কিছু খুঁজে পাও কিনা হুম প্রথম দিকের কয়েকটা পাতার মাঝামাঝি কিছু বুঝতে পারলে আপনি কিছু পেরেছেন নাকি পারলে বলুন ওয়েল এইটুকু বুঝেছি যে এটা চলন্ত ট্রেনে লেখা হয়েছে ট্রেনের ঝাঁকুনির কারণেই লেখাটা জায়গায় জায়গায় জড়িয়ে গিয়েছে স্টেশনে বা অন্য কোথাও ট্রেন দাঁড়ালে হাতের লেখাটা পরিপাটি হয়েছে আর এই যে এই যে কোথাও কোথাও লেখাটা একটু বেশি জড়িয়ে গিয়েছে অর্থাৎ সেই সময়টায় ট্রেন কোনো ক্যাচ পয়েন্ট বা ট্র্যাপ পয়েন্ট পার করছিল বোঝায় যায় যে এটা শহরতলির কোনো ট্রেনে বসে লেখা হয়েছে এই যে দেখো অত্যন্ত জড়ানো লেখায় বেশি চোখে পড়ছে অর্থাৎ ট্রেনটা অনেকগুলো পয়েন্টস ক্রস করে এবং এত বেশি সংখ্যক পয়েন্টস শহরের কাছাকাছি দেখা যায় ট্রেনে বসেই খসড়া তৈরি করা হয়েছে হাতের লেখার বহর দেখে বুঝতে পারছি ইট ওয়াজ অ্যান এক্সপ্রেস ট্রেন যা নর আর লন্ডন ব্রিজের মাঝে শুধু একবারই দাঁড়ায় সেই থিওরির খেলা মিস্টার হোমস আপনার এই খেলাটা পুরনো হল না আচ্ছা ধরে নিলাম এই ড্রাফট ট্রেনে বসেই লেখা হয় এবং সেটা এক্সপ্রেস ট্রেন ছিল নরওড আর লন্ডন ব্রিজের মাঝে সেটা বাড়ি দাঁড়ায় কিন্তু এই কেসে এই তথ্যের কি মূল্য আছে বলুন তো আছে হেলে মূল্য আছে এর থেকে প্রমাণিত হয় যে জন ম্যাকফার্লেনের কথাটা সত্যি উইলের এই রাফ খসড়া জোনাস ওল্ড এ ক্রেনে বসেই করেছিলেন ব্যাপারটা তোমার কাছে বেখাপ্পা লাগছে তাই তো উইলের মতো একটা জরুরি ডকুমেন্ট ট্রেনে বসে এরকম খাপছাড়া ভাবে কে লেখে। খসড়া দেখেই বোঝা যায় যে লোকটা উইল তৈরির ব্যাপারটায় খুব একটা আমল দেয়নি হি ডেড নট টুক ইয়াজ ইম্পর্টেন্স দেখুন এই রাফ সে মন দিয়ে লিখুক না লোকটা নিজের মৃত্যুর পরোয়ানা নিজেই তৈরি করেছিল ওরে বাবা তোমার তাই মনে হয় নাকি হুম কেন আপনার হয় না মানে কয়েকটা খটকা না থাকলে মনে হতো লেস্ট্রেড যতক্ষণ না সেই খচখচানিটা কাটছে আমি কাউকে ক্রিমিনাল বলে চিহ্নিত করতে পারবো না সরি আচ্ছা আপনার খটকাটা ঠিক কোথায় লাগছে বলুন তো মিস্টার হোমস আরে এ তো দিনের আলোর মতো সোজাসাটা একটা কেস একজন প্রহুরও ঠিক করলেন নিজের সমস্ত সম্পত্তি একজনের নামে লিখে দেবেন এবার এক অল্প পুরুষ জানতে পারলেন যে তিনি রাতারাতি বড় লোক হতে চলেছেন শুধু বড় চোখ বুঝলেই হল এবার তার পরিকল্পনাটা ভেবে দেখুন সে ঘুণাক্ষরেও কাউকে কিছু জানালো না রাতের অন্ধকারে মিটিংয়ের অজুহাতে এই প্রহুরের বাড়িতে গেল धूर्त अपराधी मत गभर रात अब्दी अपेक्षा करल जैसे बाकी सदस्य घुमे पड़े फाका मैदान देखे खून कर मृतदेह काठर पाँजार ऊपर रेखे आगन धरिए चुपचाप सटके पड़ल रंधकार ओई एलिका पाली एक होटेले चले गल घरे वही वाकिंग स्टीके रक्तर दाग खूब सामान्य पावा अर्थात जन हेक्टर मैकफार्लें खूब बुद्धि को काजा करते गीचिए फेले সে হয়তো রক্তারক্তি করতে চায়নি ভেবেছিল মৃতদেহ জ্বালিয়ে দিলে খুনের যাবতীয় প্রমাণ লোপাট হয়ে যাবে কিন্তু অতি বড় অপরাধীর ভুল হয় আর এ তো কোন ছাড় তাই রক্তের দাগ থেকে গিয়েছে আর সেখান থেকে লোকটা এখন পুলিশের হেফাজতে বলুন তো এর থেকে সহজ সরল ব্যাখ্যা আর হয় এই তো ল্যাস্ট্রেদ আসল কথাটা তুমি নিজেই বলে দিলে সহজ সরল একটু বেশি সহজ সরল বলে মনে হচ্ছে না तुम्हारुक्ति भितुक्ति जो बयस्क भद्रलोक एक वेल तैयारी जाँ नाम समस्त सम्पत्ति लिखे दीचन ताकाल ठीक से लोभर बसे सम्पत् वारिश सम्पत्तर मालिक के खुन कर लाथा एक घिलू थे बुझे एक क्षेत्र दुए, दुए दुए चार पुलिस पक्षे खुबी सहज हो जाए छाड़ा बाड़ी हाउस कीपार मिस्टर मैकफर्लिन के देखे पुलिस ही तदे अनायस चिन मिस्टर मैकफार्लिन निश्चय धरा पड़े जा खून करेंकिंगिक तुम एक खन करार निजे व्यवहार जिन अफ क्राइम रेखे दिए चले जाते पुलिस इन्भेस्टिगेट करतेमे तुम्हें पाकड़ाओ करते कम लैसट्रेड तुम थियोरि धोपे टिका আচ্ছা ওয়াকিং স্টিক রেখে যাওয়াটা নিয়ে আপনি অবাক হচ্ছেন বেশ কিন্তু একটা জিনিস খেয়াল করেছ ওল্ড একারের ঘরের সিন্দুক আর জানালা দুটোই খোলা ছিল এমনটাও হতে পারে যে জন ম্যাকফার্লেন বেরিয়ে যাওয়ার পর জানালা খোলা দেখে ওখানকারই এক চোর বা চিন্তায় বাজ ঘরে ঢোকে সিন্দুক থেকে দামি কিছু হাতানোর আশায় সেই লোকটাই ওয়াকিং স্টিকের এর আঘাতে ওল্ড একারকে সাবার করে এবং তারপর মৃতদেহ জ্বালিয়ে হাওয়া হয়ে যায় পারলাম না বা মৃতদেহ পোড়াতে যাবে কেন তোমার মতে অপরাধীর চিহ্ন লোপাট করা তাগিদ শুধু মিস্টার ম্যাকফলেনেরই আছে তাই তো ঘর থেকে কিছুই খোয়া যায়নি যদি ছিনতাইবাজি হয় তাহলে সে ঘর থেকে কিছু হাতালো না কেন कारण घरे आईनी कागज पत्र छाड़ा कि पक्षे से मर्म बोझा सम्भविंग डिटेक्टिवर का हार स्वीकार करते स्कटलैंड यार्डर दुदे इन्सपेक्टर सम्मान बांधल हाव भाप देखे बोझा जारि की आंकड़े बस टुपीटा दिए बोलें बस तुम इटे गल छिन्न तुजे জানাবেন ততক্ষণ দেখি জিজ্ঞাসাবাদ করে কিছু জানা যায় কি না আপনি তো অনেক কাগজ খোয়া যায়নি কেন জানেন কারণ সম্পত্তির উত্তরাধিকারী জানতো দিনের শেষে সবকিছু তার হাতেই আসবে আমাদের কে সঠিক আর কে বেঠিক সেটা ভবিষ্যতি বলবে মিস্টার হোমস একটা মুখ্যম টান দিল হ্যাঁ তোমার ওই ভবিষ্যতের কথাটা দেখি না কে সঠিক আর কে বেঠিক আজ বেলার দিকে পারলে একবার নরবোর্ড ঘুরে আসব আশা করি ততক্ষণে তোমাদের কাজ কিছুটা এগোবে মুখ চললে কোথায় গন্তব্য ব্ল্যাকহিত কিন্তু ঘটনাটা তো ঘটেছে নরবোর্ডে তাহলে ব্ল্যাকহি কেন ভুলটা কোথায় হচ্ছে জানো पुलिस भाजपे मामला एक घटनार धर दाँडिय रहा मानी अग्निकाण्ड और पुलिस मत अनुजी जन मैकफार्लन हाथी हवा खून ना वाटसन केवितर जोर दी गुलिस प्रथमटार दिखे तकना तकाले बुझत हुईल तयिर मध्य असल मसलाटा र्लैक हित गई खटकाटार अनुसंधान এইখানে তুমি আমার কোন সাহায্য করতে পারবে আশা করে এখানে এসেছিলেন ওয়াটসন তাকে নিরাশ করতে পারবো না চললাম সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে গেল ওর মুখে অনিশ্চয়তার ভাবটা দেখে মনে হল ব্ল্যাক হিতে গিয়ে বিশেষ লাভ হয়নি হোমস আমার সাথে একটা কথাও বলল না হাত মুখ ধুয়ে বেহালা বাজাতে বসল কিন্তু সেটাও বেশিক্ষণের জন্য নয় খানিক পর বাজনাটা অবহেলা ভরে সরিয়ে রেখে হোমস বৃতশ্রদ্ধ গলায় বলল বললেন হিসেবে বড় ভুল হচ্ছে তদন্তে কয়েকটা গ্যাপ থাকেই কিন্তু তাই বলে এত গরমিল আমি এটা মেনে নিতে পারছি না কি হয়েছে বলবে তো লেস্ট্রেটকে যাই বলি না কেন এখন তো মনে হচ্ছে ওই ঠিক রাস্তায় হাঁটছে আর আমি গোলক ধাঁদায় মাথা খুঁড়ে মরছি আমার হাঞ্চ পূর্বমুখী হলে সাদা কালো এভিডেন্স যাচ্ছে পশ্চিমে এবার মুশকিলটা কি জানো তো জুরিও ল্যাস্রেডের মতো তথ্যে আমল দেয় সিয়ারিতে নয় ব্ল্যাক কারোর সঙ্গে দেখা হলো হয়েছে কিছু কথাও জানতে পেরেছি আর একটা চমকপ্রদ তথ্য পেয়েছি এই মিস্টার ওল্ড একার শুধু উদ্ভট নন অত্যন্ত কদর্য স্বভাবের মানুষ সাধারণ মানুষকে উত্তক্ত করে গালিগালাজ করে বেশ আনন্দ উপভোগ করেন এই কথাটা কে বলল মিস্টার ম্যাকফার্লেনের মা ভদ্রলোকের বাবা বাড়ি ছিলেন না জন ম্যাকফার্লেনকে অবিকল তাঁর মায়ের মতোই দেখতে টকটকে ফর্সা রঙ নীল চোক, ভদ্রমহিলা দেখলাম অনেকদিন যাবৎ মিস্টার ওল্ড একারকে চেনেন অফকোর্স উনি নিজের ছেলেকে খুনি বলে মানতে নারাজ কিন্তু ওল্ড একারের মৃত্যু নিয়ে একটুও ভাবি নন কেমন যা হয়েছে বেশ হয়েছে গোছের মনোভাব যেভাবে ওল্ড একারের স্মৃতির উদ্দেশ্যে বিষ ঢাল ছিলেন দেখে পুলিশের ধারণা আরো বদ্ধমূল না হয়ে যায় কি ভাবে পুলিশ বলবে যেখানে সেটাই আমার চিন্তা ভাবনাকে আরো পেঁচিয়ে দিচ্ছে হোমস আপনি যে লোকটার কথা বলছেন তার নাম মুখে আনতেও ঘেন্না হয় আমার ওকে বহুযোগ চিনি আমি মানুষ নয় মানুষের খলস পরে থাকা একটা নৃসংশ শয়তান পশু যে অন্যের রক্তপাত ঘটিয়ে তাকে তিলে তিলে মেরে আনন্দ পায় আমার সাথে ওর বাগদান হয়ে গেছিল নিয়ের কথা পাকা ছিল আকিস বিয়েটা হয়নি কেন জানেন ওর নৃসংশ বদমাইশীর জন্য লোকটা সিফ খেলার ছলে পাখির এক মস্ত খাঁচার মধ্যে বেড়াল ছেড়ে তাড়িয়ে তাড়িয়ে দেখছিল কিভাবে বেড়ালটা পাখিগুলোকে ছিঁড়ে খুঁড়ে খায় সেহরে উঠি দাঁড়ান দাঁড়ান আপনাকে একটা জিনিস দেখাই সেটাই দেরাজের মধ্যে রয়েছে এই যে এই যে ভদ্রমহিলা পাশের দেরাজ হাতড়ে একটা ছবি আমায় দিলেন হাতে নিয়ে দেখলাম যেটা ওরই ছবি কিন্তু সেটাকে এরকম অবস্থা জানেন ওই লোয়ার নোয়ারটা আমার বিয়ের দিন একটা চিঠি সমেত এই ছবিটা আমায় পাঠিয়েছিল চিঠির প্রত্যেকটা লাইনে নোংরা অশ্রাব শব্দের মধ্যে দিয়ে আমায় অনেক সাবসাপান্ত করেছিল আপনি এখন জানালেন উনি নাকি নিজের স্থাপর অস্থাবর সম্পত্তি আমার ছেলের নামে দিচ্ছেন তাই তো আপনি হয়তো ভাবছেন যে এখন আমার প্রতি ওর বা নেই। তাই হোমস আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি ওর সম্পত্তির কানা করিও আমরা চাই না ও এককালে আমায় অনেক অভিশাপ দিয়েছে এখন টাকা পয়সা দিতে চাইছে আমি ঈশ্বরে বিশ্বাসী মিস্টার হোমস তিনি ওকে শাস্তি দিয়েছেন এবং যথা যথাসময়ে তিনি আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করবেন উনি অনেক কথাই বললেন কিন্তু ওই যে বললাম তাতে সুরাহা হওয়ার চেয়ে সবকিছু আরো পেঁচিয়ে গেল এদিক ওদিক খোঁজ লাগিয়েছিলাম বিশেষ কিছু লাভ হল না শেষমেশ নরবুডে গেলাম ডিপডিন হাউস মানে যেখানে জোনাস ওল্ড থাকতেন সেটা হাল ফ্যাশনের মস্ত এক ভেলা সামনে লতা গুলমে ঘেরা মোটামুটি বড় একটা লন বাড়ির ডান প্রান্তে এবং একটু দূরে রয়েছে কাঠের গুদাম যেখানে আগুন লেগেছিল এই যে পুরো নকশাটা ডায়ের পাতায় ছোঁকে নিয়েছি এই যে দেখো হোমস ডায়েরির একটা পাতা বার করে আমার দিকে এগিয়ে দিল আমি দেখলাম তাতে নানান ছবি আঁকা রয়েছে আমি ঠাহর করতে পারবো না বুঝতে পেরেই হোমস আমায় দেখিয়ে দিল বাঁদিকের এই জানালাটা দিয়েই ওল্ড একারের ঘরে যাওয়া যায় আবার এই জানালা দিয়ে ঘরের ভেতরটা রাস্তা থেকেও দেখা যায় ভাগ্যক্রমে আজ সেখানে ল্যাস্ট্রিট ছিল না ডিপডিন হাউসে থাকা দুজন হেড কনস্টেবলই খুব সহযোগিতা করলেন ওই ছাইয়ের গাদার মধ্যে খোঁজাখুঁজি করে দেহাবশেষ ছাড়াও তারা কয়েকটা রংচটা চাকতি পেয়েছেন আমাকে দেখালেন। আমি হাতে নিয়েই বুঝতে পেরেছিলাম যে চাকতিগুলো ট্রাউজারের বোতাম তাদের মধ্যে একটাতে হ্যামস শব্দটা তখনও পড়া যাচ্ছিল এই হ্যামস হচ্ছে মিস্টার ওল্ড একারের টেলা তুমি বাড়ির আশেপাশে সে আর বলতে এই নির্দয় গরমে লনে প্রায় হামাগুড়ি দিয়ে খোঁজলাম কিন্তু কয়েকটা ঝোপঝাড়ের উপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার দাগ ছাড়া কিছু পেলাম না ওয়াটসন এই ভারী কিছু মানুষের দেহ হতে পারে আবার বস্তা জাতীয় কিছুও হতে পারে আমার পরবর্তী গন্তব্য ছিল মিস্টার ওল্ড একারের বেডরুম সেখানে রক্তের দাগ রয়েছে ঠিকই কিন্তু সেগুলো কয়েকটা চটচটে ছোপ বা ডিসকালারেশনের পর্যায়ে পড়ে এই ছোপ বা ডিসকালারেশনগুলো টাটকা সে বিষয়ে সন্দেহ নেই ঠিক যেমন সন্দেহ নেই ওয়াকিং স্টিকের মালিকানা নিয়ে ওটা মিস্টার জন ম্যাকফার্লেনেরই মাটিতে দুজনের পায়ের ছাপ রয়েছে কিন্তু আমি যেটা ল্যাস্ট্রেটকে সাজেস্ট করেছিলাম সেই বাইরে থেকে তিন নম্বর লোকের আসার কথা সেই যে চিন্তায় বাজে থিওরিটা ওয়াটসন মনে আছে বিরক্ষণ মনে আছে সেরকম কোনো পায়ের ছাপ পেলাম না টিম আমাদের ধরে ধরে গোল দিচ্ছে হে কিন্তু হোমস তুমি একেবারে খালি হাতে ফিরেছ এটা আমি ভাবতে পারছি না কিন্তু সত্যিই তুমি কিছু পাওনি একটাই আশার আলো আছে ওয়াটসন ওনলি ওয়ান লিটল ক্লিম অফ জানি না কতটা প্রাসঙ্গিক আমি সিন্দুকটা খুঁটিয়ে দেখলাম তার অধিকাংশই টেবিলের ওপর সাজিয়ে রাখা হয়েছিল কিছু কাগজপত্র সিল্ড খামের মধ্যে রাখা ছিল তদন্তকারী দল ইনভেস্টিগেশনের জন্য তাদের কয়েকটার মুখ খুলে ঘাঁটাঘাঁটি করেছিল বোধহয় সেগুলো নাড়াচাড়া করে দেখলাম তাদের মূল্য আহামরি কিছু নয় ব্যাংকের বইটা ঘেঁটেও জানলাম যে জোনাস ওল্ড একা যতই বড়বাড়িতে বাড়িতে না কেন তার আর্থিক অবস্থা আকাশচুম্মি নয় একটা খটকা জাস্ট একটা খটকা ওয়াটসঅ্যাপ আমার মনে হচ্ছে ওই সিন্ধুকে জেনুইনলি মূল্যবান কাগজগুলো ছিল না কয়টা জরুরি ডিডের হদিশ আমি পাইনি এইভাবেইটাকে কাটা যায় উত্তরাধিকার সূত্রে কিছু পেতে চলেছে জানলে সেটা কেউ চুরি করবে কেন শুধু বললে হবে না সেই এভিডেন্স এর খোঁজেই ওল্ড একারের হাউস কিপার মিসেস ল্যাকসিংটনের সঙ্গে কথা বললাম माच बयस महिला चोखे मुख्य सब समय सन्देह छाय हाब भाप देखे मन हल उच्छे क्योंकि हमें बोलते राजी नन हाँ युकु अवश्य बोलें जे रात शारे रात शारे ना नागद उ मैकफर्लिन के दर्जा खुले दिए रत साढ़े दस टागाद निजे घरे चले जा घर बाड़ी अपर प्रांत से खान शा जाए किनते তিনি বললেন হল ঘরে ম্যাক নিজে টুপি এবং সম্ভবত্বজন সম্পর্কে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি শত্রুর কথাও জিজ্ঞেস করেছিলাম তাতে মিসেস ল্যাকসিংটন বললেন যে মিস্টার ওল্ডেকার নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন এবং তার বাইরে কারোর সঙ্গে খুব একটা মিশতেন না তিনি বোতামগুলোকে মিস্টার ওল্ড একারের পোশাকের বলে চিহ্নিত করলেন গতকাল রাতে জোনাস ওল্ড একারের পরনে ওই ট্রাউজারটাই ছিল আগুন লাগা নিয়ে কথা বলতে গিয়ে বললেন বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ায় কাঠের পাঁজা শুকনো খটখটে হয়ে গিয়েছিল তাই আগুনের স্পর্শ পেয়ে করে জ্বলে ওঠে তিনি এক ছুটে সেখানে গিয়েছিলেন বটে কিন্তু ওই আগ্রাসী শিখার সামনে কিছুই করতে পারেননি দমকল কর্মীদের সাথে সাথে তিনিও মাংস পোড়া গন্ধ পেয়েছিলেন অ্যান্ড ফাইনালি ল্যাক্সিন্টন গৃহকর্তার ব্যক্তিগত জীবন বা সিন্দুকের কাগজ সংক্রান্ত কোনো ব্যাপার জানতেন না এবং তা নিয়ে মাথাও ঘামাননি হোমস কথা শেষ করে তর্জনী আর মধ্যমা দিয়ে কপালের ঠিক মাঝখানে কয়েকটা টোকা মারল उठते वन बोलने लुकिए रहा वाटसन एक चोरा दिनाड एक हाउस कीपार से कथाटाई चेपे जा मन ओ चोक जोड़ा व्हाटसन और चोक जोड़ा जान निःशब्दे चैलेंज बोलो बोल ना दम थको ना गोपन सड़ ऊर्धत्यन की धामा चापा दे चेस्ट करें नी के नीर पे अन्न रहस्य स्नेह चलने हार स्वीकार करते দেখে খুনি বলে মনে হয় ওরকম শান্তি খুনি বলে মেনে নেবে কি গোটা বলছোটাই যুক্তি আর প্রমাণের উপর দাঁড়িয়ে আছে এখানে কে কেমন দেখতে কতটা শান্ত এসবের কোনো মূল্য মাহাত্ম নেই খুনি বার্ট স্টিভেন্স কে মনে আছে ওরকম হিংস্র হত্যাকারী ইংল্যান্ডের ইতিহাসে বিরল অথচ লোকটাকে দেখে মনে হবে ভাজা মাছটি উল্টে খেতে জানেন না তাই থিওরিতে প্রমাণের রং না দিতে পারলে মিস্টার ম্যাকফার্লেন এর কপালে অশেষ দুঃখ আছে তার বিরুদ্ধে লেস্ট্রেড আঁটোসাঁটো কেস তৈরি করেছে হোমস ছেড়ে উঠে দাঁড়িয়ে পাইপটা ধরাতে যাচ্ছিল হঠাৎ কি মনে সেটা সরিয়ে রেখে আমায় বলল দেখেছ কান্ড আরে আসল কথাটা বলতেই ভুলে গিয়েছিলাম আরে একটু আগে বললাম না মিস্টার ওল্ডেকারের ব্যাংকের রেকর্ড দেখে বুঝেছি তার হাতে অটেল টাকা পয়সা তার কারণ গত এক বছরে বেশ কয়েকবার বড়সড় অঙ্কের চেক মিস্টার করনেলিয়াস নামে একজনের জন্য ইস্যু করা হয়েছে এবার ন্যাচুরালি প্রশ্ন ওঠে মিস্টার করনেলিয়াস ভদ্রলোকটি কে এবং মিস্টার ওল্ড একার কেনই বা তার জন্য এমন বিরাট অঙ্কের চেক ইস্যু করছেন জোনাস ওল্ড একার পেশাদার বিল্ডার ছিলেন হয়তো মিস্টার করনেলিয়াস রিয়েল এস্টেট ব্রোকারের কাজ করেন টাকার লেনদেনের কোনো সার্টিফিকেট তো দেখলাম না এবার ব্যাংকে গিয়ে খোঁজ খবর করে দেখতে হবে এই চেকগুলো কে ভাঙিয়েছে বা সেগুলো এখনো পর্যন্ত পরম দুশ্চিন্তার বিষয় কথাগুলো বলে হোমস নিজের ঘরে চলে গেল পরদিন সকালে ব্রেকফাস্ট করতে এসে দেখি হোমস চেয়ারে বসে আছে কিন্তু চোখ কোটরে ঢুকে গেছে আশেপাশে যেমন তেমন করে রাখা সকালের খবরের কাগজগুলো তার মধ্যেই চোখ এটি আধ খোলা টেলিগ্রামে মুখে একটা তেতো হাসি নিয়ে টেলিগ্রামটা আমার দিকে ছুড়ে দিয়ে হোমস বলল পড়ে দেখো বলছেন আমি খুলে দেখি সেটা নরবোর্ড থেকে পাঠানো হয়েছে পাঠিয়েছে আমি টেলিগ্রামটা পড়ে অসহায়ভাবে ভাবে দিকে তাকালাম সেই তেতো হাসিটা দিয়ে হোমজামাই বলল গোয়েন্দার আজ নিজের বিজয় বার্তা পাঠিয়েছেন ও আমাদের কেসটা ছেড়ে দিতে বলেছে যদিও আমার মনে হয় এই মুহূর্তে কেস ছাড়া খুবই নিম্নমানের বোকামি হবে খুব জানতে ইচ্ছে করছে ল্যাস্ট্রেড এর ফ্রেশ এভিডেন্সটা আসলে কি চটপট ব্রেকফাস্টে সেরে নাও আজ তোমাকে লাগবে গোগ্রাসে গিলে মিনিট পনেরোর মধ্যে বেরিয়ে পড়লাম फि पर्त खेलना डीपेन हाउस कौतूहल जैगा जुड़े तैरीट पेड़ बाड़ी ढुकते हीस्ट्रेडर संगे दे देखा हल स्कटलैंड यार्डर इंसपेक्टर मुख देखल खुशी झलमल कर देखे विजय गर्वे उठलें আরে আরে আরে কি ব্যাপার মিস্টার হোমস এবার তো দেখছি আমাদের ভুল প্রমাণ করতে পারলেন না হ্যাঁ ও ভালো কথা আপনার সেই চিন্তাই বাজার খোঁজ পেলেন নাকি ভুল হচ্ছে আমি এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছইনি হুম অন দি আদার হ্যান্ড আমরা গতকালই একটা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলাম এবং সেটার সত্যতা আরও কনক্লুসিভলি প্রমাণ করব আস মিস্টার হোমস আপনি বারবার টেক কামেরে বেরিয়ে যাবেন তা তো হয় না আসুন আমার সঙ্গে আসুন টেলিগ্রামে যে ফ্রেশ এভিডেন্সের কথা বলেছিলাম সেটা আপনাদের এইটা দেখার পর আশা করি আপনাদের মনে আর থাকবে না যে করেছেন। কেমন আমার সঙ্গে আসুন আমরা লিস্ট্রেডের পিছু পিছু খুব চি প্যাসেজ পেরিয়ে একটা অন্ধকার হলঘরে এসে দাঁড়ালাম লিস্ট্রেডের গলার বিজয় গর্ব তখন বিজয় উল্লাসে পরিণত হয়েছে একটা মোমবাতি জেলে এবং মোমবাতিতে তুলে ধরলেন আর আমরা দেখলাম চুনকাম করা দেওয়ালে রক্তের দাগ এটাকে ঠিক ছোপ বলা চলে না এটা কারোর বুড়ো একটা সুস্পষ্টা বর্জন করে করে দেখুন একবার ডাকটা আপনি নিশ্চয়ই শুনেছেন যে দুটো মানুষের আঙ্গুলের ছাপ কখনো এক হতে পারে না তাই তো শুনেছি বল এবার ম্যাগনি দিয়ে এই বুড়ো আঙ্গুলের ছাপটা দেখুন मोमर देख मैकफार्लन डान हाथ बुड़ो आंगुलर छपाल खुजे पाकिगनीफाई ग्लैस प्रयोजन नहीं दुटर दिखे तभी हलप करते देवाले रक्तमाखा बुड़ो आंगुल और मोमर ओपर बुड़ो आंगुलर छप खुबूर मैकफार्लिन मुखटा চোখের সামনে এক জলক ভেসে উঠল ভদ্রলোকের আর নিস্তার নেই তার শাস্তি পাওয়াটা এবার সময়ের অপেক্ষা থিয়েটার সুলভ কণ্ঠেড এবার বললেন পালাবার আর কোনো সব জারি এখানেই কোন ঠিক বলেছ জারি জুড়ি এখানেই শেষ লিস্ট্রেড তোমার উল্লাসের কারণটা বেশ টের পাচ্ছি এবার এরকম ঘটনা তো রোজ রোজ ঘটে না ঘটেছে না হলে প্রথম দর্শনীয় একজনের ব্যাপারে একটা ধারণা তৈরি করার ভুলটা আবার হয়ে যেত তার মাথায় এরকম ইউ তুমি আবার মনে করিয়ে দিলে যে রূপে ভুলতে নেই ভুল না করাটাই তো অনুসন্ধানের প্রথম থাপ তাই না কি আশ্চর্য ব্যাপার ম্যাকফার প্যাগ থেকে টুপিটা না ভাতে গিয়ে নিজের বুড়ো আঙুলের ছাপ এই দেওয়ালে রেখে গেলেন সাধারণ মানুষ তো সেটাই করে তাই না এই কালো জই আবিষ্কারটি কে করেছেন হাউস মিসেস উনি জিনিসটা প্রথম দেখেন কাল রাতে একজন কনস্টেবল এখানে পাহারায় ছিল যাতে বাইরে থেকে এসে কেউ ঘাঁটাঘাঁটি করতে না পারে মিসেস লেকসিংটন তাকেই প্রথম খবরটা দেন কাল এই দাগটা পুলিশের চোখে পড়েনি কেন কেন পড়েনি দেখুন কাল বাড়িটা ভালো করে খুঁটিয়ে দেখা হয়নি বাড়ির এই দিকটাই খুব একটা কেউ আসে না আর মিস্টার ম্যাকফার্লেন তো রাতে রাঁধারে জেল থেকে বেরিয়ে এই দেওয়ালে নিজের আঙুলের ছাপ ছেড়ে যেতে পারবেন না তাছাড়া যে কোনো বিশেষজ্ঞই বলবেন যে এটা মিস্টার ম্যাকফার্লেন এরই আঙুলের ছাপ হুম। হাবে ভাবে বুঝিয়ে দিলেন যে হোমস নিতান্ত অর্বাচীনের মতো প্রশ্ন করছে আমিও ঠিক হোমস রকম সকমের তল পাচ্ছি না একবার মনে হচ্ছে ও ব্যাপারটা ধরতে পেরেছে আর তার পরের মুহূর্তে মনে হচ্ছে না এবার লিস্ট্রিট আর স্কটল্যান্ড ইয়ার্ড বাজিমাত করে বেরিয়ে গেল বুড়ো আঙুলের ছাপটা নিয়ে হোমস বলল। এইটা নিঃসন্দেহে আমি সাদা কালো তথ্য প্রমাণে ভরসা রাখি আর সেগুলোই আমায় একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য কর আমি বাইরের ঘরে রিপোর্টটা তৈরি করছি আপনার কিছু বলার থাকলে চলে আসুন আমি এখনো বলবো একটু আশা আছে হ্যাঁ ওয়াটসন মিস্টার ম্যাকফার্ল জন্য এখনো কিন্তু সব দরজা বন্ধ হয়ে যায়নি বলছো হোস সব শেষ হয়ে যায়নি তবে এটুকু বলতে পারি যে গুরুতর এই দাগটা ছিল না ওয়াটসন আমি একশো শতাংশ নিশ্চিত গতকাল এই দাগটা ছিল না চলো ভাই এখানে অনেকটা সময় কাটিয়ে ফেললাম আশেপাশে একটু টহল দিয়ে আসি আমি হোমজের পিছু পিছু বাইরের লনে এসে দাঁড়ালাম লনে চারপাশে ঘুরে বিভিন্ন দিক থেকে বাড়িটাকে পরীক্ষা করতে শুরু করল সে যেন এই বাড়ির মধ্যে কিছু একটা লুকোনো রয়েছে তারপর বাড়ির ভেতরে শুরু হলো তার পরীক্ষা নিরীক্ষা চিলে কোঠার ঘর থেকে বেসমেন্ট অবধি একটা ইঞ্চিও বাদ দিল না বাড়িতে ফাঁকা ঘরের সংখ্যাই বেশি সেগুলোও তার তদন্ত থেকে ছাড় পেল না আমার দৃষ্টি তখনও হোমজের মুখের ওপরই দেখছি তার ঠোঁটের হাসিটা ক্রমশ চওড়া হচ্ছে ওপরতলা তিনটে খালি বেডরুম বাইরে বাইরে আছে একটা লম্বা করিডোর সেখানে পা মধ্যে সেই উত্তেজনা আর খুশির মিশ্রণটা খুশি মিশ্র মাথা নেড়ে সে বলল ম্যারিয়া ওয়াটসন এই কেসটা একেবারে সোনায় বাঁধানো স্বীকার করতেই হচ্ছে গত কয়েক মাসে এমন কোন কেস কিন্তু আমি পাইনি এবার একটাই কাজ বাকি আছে লেস্ট্রেটকে ডাকতে হবে সকাল থেকে ভাবছে সবকিছুই ওর পকেটে রয়েছে রহস্যের এই নতুন দিক উন্মোচিত হওয়ার পর কি করবে কে জানে ও বোধহয় ড্রয়িং রুমে বসে রিপোর্ট তৈরি করছে চলো চলো সেখানে যাওয়া যাক আমরা এঘর ওঘর ঘুরে ড্রয়িং রুমে এসে দেখলাম করে কিসব খসখসিয়ে লিখে চলেছেন একমনে আমাদের পায়ের আওয়াজে মুখ তুলে তাকালেন রিপোর্ট লিখছ কত দূরে আমার মনে হয় রিপোর্টটা পরে লিখলেও হবে একটা বিষয় আমাদের সবারই চোখ এড়িয়ে গিয়েছে আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন মিস্টার হোমস আমার মনে হয় একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি গুরুত্বপূর্ণ সাক্ষী ওয়েল আপনি তাকে চেনেন বা হাজির করতে পারবেন এখানে না চিনলেও হাজির করতে পারবো বলেই মনে হয় গ্রেট তাহলে করুন ধন্যবাদ ল্যাস্ট্রেট কয়েকজন কনস্টেবলকে পাওয়া যাবে কি এখানে তিনজন আছে ডাক দিলেই চলে আসবে আশা করব তাদের চেহারা এবং গলার আওয়াজ দুটোই বেশ জাঁতরে হোম জাঁতরে চেহারা তো বুঝলাম কিন্তু জাঁতরে গলা কি জন্য লাগবে বলুন তো তোমায় আমি হাতে কলমে সব বুঝিয়ে বলল। আপনারা সবাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বাড়ির পেছনে একটা আউট হাউস রয়েছে প্রত্যেকে সেখান থেকে দুবান্ডিল খড় নিয়ে আসুন বলছেন তোমার কোটের পকেটে দেশলাই আছে নিশ্চয়ই দারুন এবার আমাদের ওপরের ল্যান্ডিং এ যেতে হবে পাউরুটি জীবনের মতো মুখ করে লস্ট্রেড আমাদের সাথে ওপরের ল্যান্ডিং এসে দাঁড়ালেন ইতিমধ্যে তিনজন কনস্টেবলি খড়ের একটি করে বান্ডিল নিয়ে এসেছিলেন তিনটি খালি বেডরুম সামনে ছড়িয়ে থাকা লম্বা করিডোরটার এক প্রান্তে রইলাম আমি হোমস আর লুস্ট্রেড হোমস স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর কে বলল একজন কনস্টেবল কে দু জল নিয়ে আসতে বলবে চোখের ইশারায় সেই হুকুম তামিল হল দুবালতি জল আসার পর হোমস কনস্টেবলদের বললো খড়গুলো এই মেজের ওপর বিছিয়ে দিন দুপাশের দেয়াল থেকে দুলে রাখবেন হ্যাঁ ঠিক ঠিক এভাবেই হ্যাঁ এবারে আমরা রেডি ওয়ান মিনিট ওয়ান মিনিট কীসের জন্য রেডি হব মিস্টার হোমস আপনি বললেন একজন একজন সাক্ষীকে আমরা মিস করেছি ওয়েল এই ফাঁকা করিডোরে ঠিক কোন সাক্ষীকে খুঁজে পাবো আমরা অ্যান্ডেন এই ঘরের বান্ডিলগুলো নিয়ে আপনি কি নাটক করছেন বলুন তো হ্যাঁ আপনি আগে আমাদের সাহায্য করেছেন বটে কিন্তু তার মানে এই নয় যে সেই সাহায্যের অন্যায় সুযোগ নেবেন লিসন মিস্টার হোমস তদন্তের নামে এই অন্যায় ছেলে খেলা আপনি প্লিজ এবার বন্ধ করুন আহ চুচ্ছ কেন বিশ্বাস করো আমি যা করছি ভেবে চিন্তেই করছি আচ্ছা ওয়াটসন তুমি এবার শুকনো খড়ের ওই একপাশে আগুন জ্বালো তবে সামলে অসাবধান হলে শুকনো খড় দাউ দাউ করে জ্বলে উঠবে আমি কোটের পকেট থেকে দেশলাইয়ের বাক্স বার করে খড়ের একটা লিকলিকে খালি বেছে নিয়ে তাতে আগুন ধরিয়ে দিলাম আগুনের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে খড়ের টুকরোটা দপ করে জ্বলে উঠল তারপর খচমত শব্দ করে জ্বলতে শুরু করলো নিমেশের মধ্যে গেল ধোঁয়ায় ক্রমে সেটা অন্যত্র ছড়িয়ে পড়তে লাগলো এবার আনন্দে হাততালি দিয়ে বলল। এবার সেই সাক্ষীকে হাজির করছি তোমার জন্য আচ্ছা শুনুন আপনারা তিনজন আমি যখন বলবো তখন গলা ছেড়ে চিৎকার করে বলবেন আগুন আগুন আগুন লেগেছে ঠিক আছে আসত হবে শুরু করা যাক তিন গোনার সঙ্গে সঙ্গে গলা ছেড়ে হাঁক পারবেন এক দুই তিন আরো জোরে আরো জোরে আরেকবার আরেকবার গলা ছেড়ে চিৎকার করুন একবার মনে হলো গোটা নরুডের কানে তালা পড়ে যাবে এই আওয়াজে সেটা রেশ মিলিয়ে যেতে না যেতেই দেখাতে শুরু করলো। প্রথমে একটা চাপা ঘর ঘর শব্দ এল আর তারপর যেটা ঘটলো সেটা রোমাঞ্চে টান গল্প উপন্যাসকে হার মানায় ম্যাজিক শোতে জাদুকরের কাণ্ড কারখানা দেখে থ হয়ে যাওয়া দর্শকের মতো আমরা শুনলাম ঘর ঘর শব্দটা আরো জোরালো হচ্ছে দেওয়াল বলেছিলাম টুপির মধ্যে থেকে খরগোশ বের করতে দেখেছি আর এখানে গুপ্ত দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসছে গর্ত থেকে বেরোনো সন্ত্রস্ত খরগোশের মনুষ্য সংস্করণকে দেখিয়ে মনে হচ্ছে তার মুখ একটা মূর্তিমান প্রশ্ন বদলে গিয়েছে ফোটাও নেই রহস্যের নতুন মোড়ে পৌঁছে সেটা শান্ত সমাহিত হয়ে গিয়েছে এই জ্বলন্ত খড়ের উপর জল ঢেলে দাও এক্ষুণি আমি একটা বালতি থেকে জল নিয়ে জ্বলতে থাকা খড়ের টুকরোটা নিভিয়ে দিলাম ধন্যবাদ বাকি হলেন এই বাড়ির মালিক এবং তোমাদের সন্দেহ অনুযায়ী খুন হওয়া ব্যক্তি শ্রীযুক্ত জোনস ওল্ড একার মুখ দেখে মনে হল জোনাস ওল্ড একারকে চোখের সামনে দেখেও সত্যিটা ঠিক হজম করতে পাচ্ছেন না তিনি তার হতবাক মুখ চোখে এবার যুক্ত হলো একটা লালচে ভাব সেটা যে রাগের তা বুঝতে হয় না। মুখে অসুবিধে যে এই লোকটাকে মিসেস মকফালেন মানে জন হ্যাক্টর মকফালেনের মা নির্দয় বদমাস অনেক কিছুই বলেছিলেন ভদ্রমিলা যে পুরো ভাগে সত্যি বলেছিলেন সেটা এই লোকটার মুখের দিকে তাকালেই বোঝা যায় তোবড়ানো গাল আর তার উপর ঘোলাটে চোখ যেন সব সবসময় একটা ক্রুড়ো মতলব ভাঁজছে এমন মানুষ হাসতে হাসতে অপরের পিঠে ছুরিয়ে বসাতে পারে ঘোর কাটিয়ে বললেন বেঁচে আছে কি করছিল এখানে এইবার জোনাস ওল্ডেকার মুখ খুললেন চেহারার সঙ্গে মানানসই খ্যান খ্যানে কণ্ঠস্বর আমি তো কারোর ক্ষতি করিনি ক্ষতি করিনি আর কি হচ্ছে আপনি পেছেনটা কি আপনার জন্য একটা নির্দোষ মানুষ আর একটু হলে ফাঁসি কাটে ঝুলতো এই ভদ্রলোককে দেখছেন না ইনি না থাকলে আপনার বদমাইশির বলি হতো একজন দেখো দেখো দেখো আপনি আমার কথাটা আগে শুনুন আমি কিন্তু আর কড়া নজর রাখবে এর উপর তিনজন দশাশয়ী কনস্টেবল জোনাস ওল্ডেকার কে টানতে টানতে নিচে নিয়ে গেল ওরা চলে যাওয়ার পর दिप्त मिस्टर वो केसटार सुरहा रूढ़ भावर संगे कथा बारिश कर दुखित प्लीज कि मन करबेल तो नजर विदोष मानुषर ही प्राण बाचान नहीं गोटा पुलिस बाहन के लज्जा जनक स्कैंडल उद्धार कर একটা আলগা চাপড় মেরে হোমস বলল। আরে লেস্ট্রেট তুমিও যেমন চুনকালি পড়ুক ক্রিমিনালদের মুখে আমি তো বলবো এই কেসের কথা সবার সামনে এলে স্কটল্যান্ড ইয়ার্ড সম্মান আরো বাড়বে তোমায় শুধু ওই রিপোর্টটাকে একটু এদিক ওদিক করতে হবে আর তাহলেই সবাই বুঝে যাবে ইন্সপেক্টর চোখে ধুলো দেওয়ার ক্ষমতা কোনো সেটা আপনিই তো করেছেন না না এই রহস্যের শেষ দেখতে পাওয়াটাই আমার পরম প্রাপ্তি নাম তোমার হোক তাছাড়া আমার কথা প্রচার করার জন্য ডক্টর ওয়াটসনের কলম তো আছেই এবার এসো এই ধূর্ত তো লোকটা কোথায় গিয়ে দেখলাম করিডোরটা আরো এগিয়ে গিয়েছে কাঠ আর প্লাস্টার দিয়ে খুব হিসেব করে তৈরি করা একটা পার্টিশনের মধ্যে দরজাটা লুকোনো রয়েছে সেই দিয়েই ও চলে যাওয়া যায় বোঝাই যাবে না যে এটা পার্টিশন অবশ্য যেখানে সবার নজর হার মানে সেখানে হোমস দৃষ্টি ফাঁকিটা ঠিক ধরে নেয় আমরা দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখলাম সেখানে একটা খাট টেবিল আর কয়েকটা চেয়ারের মতো আসবাব রয়েছে ছাদের বেরিয়ে থাকা অংশে কয়েকটা ফোকর দিয়ে ঘরে আলো আসার ব্যবস্থাও আছে কিছু খাবার আর জলের পাত্রও আছে ওল্ডেকার বেশ পাকা বন্দোবস্ত করে এখানে এসে ঢুকেছিলেন লোকটার বুদ্ধির তারিফ করতেই হয় होम्स बोल लो। पोरी करा शेटा के कोठीन जोनस था नेल तीक्षण बुद्धि शयतानी परिकल्पना हम से अटकान कठिन जोस ओल्ड एक कथा धर बिल्डर हिसेबार जुड़ी मेला भार से बुद्धि खरच कर रेखे बिल्डर हवार सुबादे कारो ओपर निर्भर करते हैं तब हड़ीर हाउस कीपार मिसेस लैक्सिंगटन एक कथा जानत ओके ग्रेप्तार करते भूल ना जान এ পাশ ওপাশ ঘুরে দেখলাম ওপরের আর নিচের করিডোরের মধ্যে সামঞ্জস্য নেই ওপরের থেকে নিচের করিডোরটা লম্বায় ছ ফুট বেশি এটা তো হতে পারে না বুঝলাম এখানে একটা কারচুপি আছে তাই আগুনের নাটকটা করলাম चित गोपन डेर जो थियर ठोका ठुकी मतबाद के सठीक प्रमाण करार्जन एक नाटकतार प्रयोजन छहस्य बेजाय नीरस ठेक अपना थियर जय अब्यात আচ্ছা করিডোর দৈর্ঘ্য দেখে না হয় বোঝা গেল যে এই বাড়িতে একটা গোপন চেম্বার রয়েছে কিন্তু মিস্টার ওল্ডেকার যে খুন হননি বাড়িতেই কোথাও লুকিয়ে রয়েছেন এইটা তুমি কি করে এলিমেন্ট্রি মাইডিয়া ওয়াটসন আর এইটার জন্য লেস্ট্রেটকে ধন্যবাদ দিতে চাই ওই আঙুলের ছাপটাই খেলাটা ঘোরালো সেটা দেখে লেস্ট্রেডের মতো আমিও বলেছিলাম জারি জুরি শেষ অফকোর্স ইন আেরি ডিফারেন্ট সেন্স দেয়ালে ছাপের মতো গুরুত্বপূর্ণ সূত্র আমার চোখ এড়ায় না এবারও সেই নিয়মের হয়নি কাল গোটা বাড়ি ঘুরে দেখেছিলাম এই দেয়ালটাও দেখেছিলাম স্পষ্ট মনে আছে তখন এখানে কোনো দাগ ছিল না বুঝলাম দাগটা গতকাল রাতে বসানো হয়েছে কিন্তু কিভাবে ব্যাপারটা এতই সহজ যে মাথায় আসবে না আইনি কাগজপত্র সিল্ড খামের মধ্যে রাখা হয়েছিল এই কাজটার অছিলায় ওল্ড একার নরম মোমের ওপর মিস্টার ম্যাকফার্লেনের বুড়ো আঙুলের ছাপ নিয়ে নেন ওই যে বললাম পারেন নি। ভাবতেই নি যে অতি সাধারণ একটা কাজের মধ্যে দিয়ে ভয়াবহ ফাঁদে পা দিচ্ছেন ওর মাথা থেকেও ব্যাপারটা বেরিয়ে যায় এটাই আমার সবচেয়ে লজিক্যাল এক্সপ্লেনেশন আমার বিশ্বাস জোনাস ওল্ড একারও প্রথমটাই স্থির করতে পারেননি যে এই আঙ্গুলের ছাপটা কিভাবে কাজে লাগাবেন গোপন ডেরায় কেসটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হয় যে আঙুলের ছাপটা কোথাও বসিয়ে দিলেই ষোলোকলা পূর্ণ হবে সেক্ষেত্রে মিস্টার ম্যাকফার্লেন কোনোভাবেই বাঁচতে পারবেন না একেবারে ওয়াটারটাইট কেস বুঝলে যেমন ভাবনা তেমনি কাজ আঙুলের ছাপটা সযত্নে নিজের কাছে রেখে দিয়েছিলেন এবার নিজের আঙুলে পিন ফুটিয়ে রক্ত বের করে তা দিয়ে নরম মোমের ওপর সেই আঙুলের দাগটাকে ভেজালেন তারপর ছাপটাকে দেয়ালের উপর চেপে দিলেন এই কাজটা তার হাউস কিপারও করে থাকতে পারেন উনিও ষড়যন্ত্রের অংশী দাঁড়ছিলেন তাই একদিন পর দেয়ালে ওই দাগটা আমরা দেখতে পাই এই ঘরেও খামে মোড়া কাগজপত্র রয়েছে বাজি ফেলে বলতে পারি সেগুলো ঘাঁটাঘাঁটি করলেই মোমের ওপর মিস্টার ম্যাকফার্লেন এর বুড়ো আঙুলের ছাপটা পেয়ে যাব আই থিঙ্ক মিস্টার ম্যাকফার্ল ওয়াকিং স্টিক এবং ঘরের আনাচে কানাচে ওল্ড একার একইভাবে রক্তের দাগগুলো ছড়ান সেটা অবশ্য ওই গর্তে ঢোকার আগে প্লাস্ট্রের পুলিশি হেফাজতে একটু আদর যত্ন করলেই উনি ঝেড়ে আসবেন কি অদ্ভুত ব্যাপার তাই না মিস্টার মনে হচ্ছে এটা বাস্তব নয় যেন ওই রহস্য উপন্যাসের পাতা থেকে উঠে আসে একটা ঘটনা কিন্তু এত কিছু করার কি দরকার ছিল বলুন মানে এর মোটিভ কি নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার কথা অনেক শুনেছি আজ দেখলাম নাক কাটার ভান করে পরের সর্বনাশের ব্যবস্থা করা যায় এবং শর্লক হোমস না থাকলে সেই সব সফলও হওয়া যায় প্রতিহিংসা এক মানুষ। এই স্বভাবের সঙ্গে কুটিল বুদ্ধি মিশিয়ে তিনি গল্পটা খাড়া করেছিলেন তুমি হয়তো জানো না লেস্ট্রের বহু যুগ আগে মিসেস ম্যাকফার্লেন অর্থাৎ জন হেক্টার ম্যাকফার্লেন এর মায়ের সাথে এই জোনাস ওল্ড একারের বিয়ে হওয়ার কথা ছিল বিয়ে ঠিক আগে আগেই এই সম্পর্ক ছিন্ন করেন স্বয়ং মিসেস ম্যাকফার্লেন মনে আছে বৈঠক হিথ যেতে হবে তুমি ভেবেছিলে আমি নরবুড জায়গায় ভুলবশত ব্ল্যাক হিত কথা বলছি না আমি ব্ল্যাক কথাই বলছিলাম প্রথমে সেখানে গিয়ে ম্যাকফার্লেন পরিবারের সাথে দেখা করি এবং তারপর নরবুড আসি মিসেস ম্যাকফার্লেন কাছে নাকচ হয়ে যাওয়াটা জোনাস ওল্ড একার একেবারে মেনে নিতে পারেননি নোংরা ভাষায় লেখা চিঠিতে ঝাল ঝাড়লেও লোকটার মনে জ্বলতে থাকার রাগের আগুনটা নেভেনি আই বিলিভ গত দুবছর যাবত ওর সময়টা ভালো যাচ্ছিল না বাজারে সম্ভবত ধার দেনা হয়ে গিয়েছিল পাওনাদাররা পিছু ছাড়ছিল না তাদের ঠকাতে এবং ম্যাকফার্লেনদের অপূরণীয় ক্ষতি করার জন্য মারাত্মক ফন্দি দিয়ে আঁটলেন এই ধড়িবাজ মানুষটি स्वानेलियर अवतारे नाम खोज खबर कर लेते आशेपा शहर ओल्ड एकरेर देखे जेने जी एक नाम समान अस्तित्व परिसर कर শুরু করার লক্ষ্যেও ঠিক বলেছ ম্যাকফার্লেন পরিবারের উপর সরাসরি হামলা করলে প্রত্যাঘাতের সম্ভাবনা ছিল তাই ভেবে চিনতে এই রাস্তাটি বের করেছিলেন অতি উচ্চ পর্যায়ের সঠতা ওয়াটসন মৃত্যু সংবাদ চাউর হলে তাকে আর কেউ খোঁজাখুঁজি করত না আর মিসেস ম্যাকফার একমাত্র ছেলেকে খুনি প্রতিপন্ন করতে পারলে ঘাটা শুকত খুনের জন্য মোটেভ লাগে তাই হুইলটা তৈরি করে জোনাস ওল্ড একার একটা পাকাপোক্ত মোটেভও গড়ে তুললেন উনি তাবর তাবর কুচক্রিকে গোল খাওয়াতে পারেন একটা জ্যামিতিক নকশার মতোই তার সমস্ত কাজকর্ম পরস্পরের বাহু ছুঁয়েছিল ছাইয়ের মধ্যে তার বোতাম আজ সকালেও মনে হচ্ছিল এই জাল কেটে ম্যাকফার্ল কে বের করা অসম্ভব তুমি ফাঁকটা পেলে কি করে ওয়াটসন অপরাধী একটা ভুল করবে এই কথাটা মানধাতার আমল থেকে শুনে আসছি তাই এখানে ব্যবহার করবো না অপরাধ আর অপরাধীদের মনস্তত্ব নিয়ে বিস্তর ঘাঁটাঘাঁটির পরও বলছি ওল্ড এক সমকক্ষা এই দুষ্ট চক্রটাকে তিনি এক দক্ষ শিল্পীর মতোই সৃষ্টি করেছিলেন কিন্তু ওয়াটসন শিল্পীর মতো আর প্রকৃত শিল্পীর মধ্যে দূরত্ব অনেকটাই পারফেকশনের পেছনে অত্যধিক ছোটাটাই তাঁর কাল হল সব কিছুই পরিকল্পনা মাফিক চলছিল সমস্ত প্রমাণ জন ম্যাকফার্লেন কেই খুনি বলছিল এমন সময় জোনাস ওল্ড একারের মনে হলো এই লোকটাকে আরেকটু গাড্ডায় ফেলা যাক সেই খেয়ালের বশবর্তী হয়ে আঙুলের ছাপটা বসাতে গেলেন এবং নিজের বারোটা বাজালেন চলো ল্যাস্ট্রেড নিচে গিয়ে লোকটার সাথে একটু আলাপ করি এমন ব্যক্তিত্বের সাথে আলাপ না হওয়াটা অপরাধে সামিল আমি সিঁড়ি বেয়ে নিচের তলায় বসার ঘরে এলাম বিশ্বাস করুন মালিনের কোনো ক্ষতি আমি করতে চাইনি তিনি খুব ভালো মানুষ তাকে বিপদে ফেলার কথা আমি আমি ভাবতেই পারি না এই এই কথা বলতে বারণ করেছিলাম না আপনি আবার কথা বলেছেন শুনুন এসব কথা আদালতে জুরির সামনে বলবেন হ্যাঁ শুনুন মিস্টার ওল্ডেকার আপনার এগেন্স্ট এ ক্রিমিনাল কনসপিরেসির চার্জ বসবে অ্যাটেম্পেড মার্ডারের চার্জও বসতে পারে এসব কথা আমার আপনাকে জানানোর দরকার তাই জানিয়ে রাখলাম মিস্টার ওল্ডেকার আপনি অনেক মানুষকে বোকা বানিয়েছেন আমি জানি আপনার অনেক পাওনাদার রয়েছে খুব শিগ্রি তাঁদের উদ্যোগে আপনার বেনামি ব্যাঙ্ক করা হবে মানে আশা করি একদিন এই ধার সুদে আসলে চুকিয়ে দিতে পারবো। আগামী কয়েক বছরে পারবেন না বলেই আমার মনে হয় আগে এই কটা দিন কিভাবে কাটাবেন ভেবে নিন তারপর সময় থাকলে ধার সোদ সুদের হার নিয়ে মাথা ঘামাবেন গড়াদের কিউ নিরাপদ নয় বাগানে মেঠো খরগোশ আর কাঠবিড়ালি দেখলাম তাদের মেরেই তো আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন তাই না যেটা দেখে পুলিশ আপনার দেহাবশেষ বলে ভুল করেছিল তা কি মেরে ওখানে ফেলেছিলেন খরগোশ আমার মনে হচ্ছে খরগোশ কি তাই তো বলবেন না ঠিক আছে একটা জব্বর কথা বললো বটে এক একটা মানুষের চরিত্রই তার চারপাশের আবহাওয়া ঠিক করে কোনটা ভালো কোনটা সেরা তা নিয়ে তর্ক থাকবেই তার মধ্যে না গিয়ে বলি বেকার স্ট্রিট থেকে নরবোর্ড হয়ে অন্যান্য জায়গায় যার সঙ্গে আমি থাকি তার তুলনা সে নিজেই কারণ লোকটা নাম শলক সানডে আজ শুনলেন সথ কন ডয়েলের শলক হোমস কাহিনী দি অ্যাডভেঞ্চার অব দ্য गल्पर अनुबाद बेतनाट्यरूप पुष्पल शलक होमसर चरित्रे मिर इन्सपेक्टर स्ट्रेंड शायक अमान जन मकफा लें शोम मिसेस मकफा आलन गधुली डर व्टसन एवं जोस ओल्ड एक चरित्रे परिचालन अमित धनि परिकल्पना रिचार्ड पोस्टर डिजाइन जयन द डट शेष हल सा कन डॉयल शोमस कहनी সামনের সপ্তাহে আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স